মানবতা সমাধান আসসালামুকম্লা বরক আলহামদুলিল্লা রমতিনশরফিলব্বলমুরসলিন নব মহমদ আজমায়ণ্ডলি আমরা রেয়াদুসলেহীন থেকে নিয়মিতভাবে দর্শ এবং আলোচনা শুনে আরছি। আজকে যে বিষয়ে আলোচনা শুরু করব সেটা হলেই বাবু ওয়াল কিবার ওয়া আহলুল ফাদল আলেমদেরকে সম্মান করার ফজিলত ওয়াল কিবার এবং যারা বড় বয়স্ক মানুষ আছে বড়জন আহলুল ফাদল এবং যারা সম্মানই ব্যক্তি আছে এদেরকে সম্মান করা ওয়া তকদিমহিম আলা গাইহিম তাদেরকে অন্যের চাইতে অগ্রাধিকার বেশি দেওয়া ওয়া রফ ইমা জলিসিহিম এবং তাদের যেটা বৈঠকের জায়গা আছে সেটাকে উঁচু করে রাখা ওয়া ইজার উমর তাবাতিহিম এবং তাদের মর্যাদাকে প্রকাশ করা এ বিষয়ে সুরএ জুমারের নয় নম্বর আয়াত নিয়ে এসেছেন আল্লাহ রব্বুল আলম বলেন আল্লাহ তালা বলছেন কুল হেসালাম আপনি এদেরকে বলুন যারা জানে আর যারা জানে না যাদের কাছে এলিম আছে আর যাদের কাছে এলিম নেই এরা কি সমান হবে যে জানে আর যে জানে না এটাকে সমান সমান নয় ইন্নাম আল আলবাব যারা জ্ঞানী তারাই উপদেশ গ্রহণ করে আল্লাহ তালা অন্য আয়তে বলেছেন কুলহাল একজন অন্ধ আর চোখওয়ালা ব্যক্তি দুটাকে সমান সমান চোখওয়ালা তার অনেক বেশি জ্ঞান সে চোখ দিয়ে অনেক কিছু দেখে আর অন্ধ দেখতে পায় না দুইজন কোনদিন সমান নয় তিনি বলেন বলেছেন তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি ইমাম হবে ইমামতি করবে যার কাছে কোরআন বেশি আছে অর্থাৎ বহু মানুষ একত্রিত হয়েছে সঙ্গে সলাচ আদায় করবে তো এখন ইমামতি কি করবে যদি ইমামুতিটা মসজিদ নির্দিষ্ট মসজিদ হয় এবং মসজিদে যদি নির্যুক্ত যদি ইমাম থাকে তাহলে ওটা তো আলাদা কথা ইমাম সাহেব পড়াবেন কিন্তু কোনো এক জায়গায় কিছু লোক একত্রিত হয়েছে এখন সেখানে সলাচ আদায় করা দরকার তো সেই মুহুর্তে কাকে ইমাম বানাবো তো এর জন্য শরীয়ত বলেছে আকরা কিতাবিল্লা তোমরা আল্লাহর কিতাব কোরআন যে বেশি জানে তাকে ইমামতি দাও পা ইনকান উপস্থিতি সবাই যদি কোরআন এক সমান জানে সবাই সমান কোরআনের দৃষ্টিতে তাহলে ফা আলো বিসন্নতি তাহলে দেখতে হবে যে সুনত বা হাদিসের জ্ঞান কার বেশি প্রথমে কোরআন কোরআনে যদি সবাই সমান থাকে তাহলে দেখো হাদিসে কার বেশি যোগ্যতা আছে পা ইনকানুফিস সুনতি সদি হাদিসেও সবাই সমান হয়ে যায় फाअम हिजरतन देखो हिजरत के आगे मक्का थ मोदी नहीं हिजरत के आगे बाई हिजरत अवस्था द्वारा आगे पीछे हिजरत है हिजरत कार आगे अनुमति दी इनकान हिजरत फुम सिन हिजरत दृष्टिकोण सेवान है फमहुम सिनान देखते बयस्सी से ওয়ালাইয়া উম্মান্না রজুলু আর রজুলাফি সুলতানি হি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির অধীনস্থ এলাকায় সে যেন তার অনুমতি ছাড়া ইমামতি না করে অর্থাৎ কোনো নির্দিষ্ট মসজিদে যদি কোনো নির্দিষ্ট ইমাম থাকে তাহলে সেখানে যদি অন্য কোন যতই বড় ব্যক্তি আসুক না কেন সে হাফেজে কোরআন হোক যে হোক না কেন কিন্তু যেহেতু সে একজন দায়িত্বশীল ওই জায়গায় তাকে দায়িত্বে রাখা হয়েছে বিধায়ক তার অনুমতি ছাড়া অন্য ব্যক্তি ইমামতি করবে না এবং কোনো ব্যক্তির নির্দিষ্ট বসার স্থান থাকে কোনো সম্মানিত জায়গা যে এখানে তিনি সবসময় এখানে বসেন তাহলে সেই জায়গাতেও তার অনুমতি না নিয়ে না বসা এটা বাড়িতেও হতে পারে অফিসেও হতে পারে যে অফিসের যিনি পরিচালক তার একটা জায়গা আছে কেশিয়ার তার একটা জায়গা আছে তো সেখানে যে তার অনুমতি না নিয়ে ওই জায়গাটুকু বসা ঠিক না বাড়িতেও যদি নির্দিষ্ট যে এই চেয়ারে একজন পিতা বসেন বাপ বসে এই চেয়ারে বা এই যে চেয়ারে দাদা সময় বসেন তো সেই ক্ষেত্রে সেখানে যে তার অনুমতি ছাড়াই ওখানে বসাও ঠিক না তো এখানে যে জিনিসটা আমরা বুঝতে পারলাম সেটা হলেই ইমামতির দৃষ্টিকোণে ইমামতি একটা সম্মানিত কাজ তাহলে ইমামতি করার ক্ষেত্রে আমরা অন্য কোনো কিছু না দেখে দেখব যে আল্লাহর কালাম কে বেশি জানে কোরআন কার কাছে বেশি আছে তাহলে যার কাছে এলিম আছে তার মর্যাদা বেশি হলো না তাকে আগে মজা দিতে হবে রসুল্লাহ ليلا لي منكم اول الاحلام والنها ثم الذين لونهم ثم الذين لون لهم رواه مسلم ابو موسى শেখাই বনি তো তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মধ্যে আমাদেরকে একবারে কাদের সঙ্গে কাদ লাগিয়ে আমাদেরকে সালাতের জন্য দাঁড়াতে বলতেন সালাতের জন্য যখন নামাজের জন্য জামাতবদ্ধভাবে হব তখন পরস্পরের কাদ একবারে সোজা মিলিয়ে দাঁড়ানো এটা সুন্নাত এবং বলতেন ইসতাউ তোমরা সোজা হয়ে দাঁড়াও কাতারে দাঁড়াবে দাঁড়ায় অর্থাৎ কাতার করার ক্ষেত্রেও ইমামের একেবারে পিছনই ওই ব্যক্তিরে থাকবে যারা একটু বুদ্ধিমান জ্ঞানী দেনের সম্পর্কে জ্ঞান আছে তাদেরকে কি করতে হবে একেবারে ইমামের পিছুনই বসাতে হবে কেন যে ইমামের যদি ভুল যায় তাহলে কে বলে দিবে পিছন থেকে বলাতে হবে সোমবাল্লা দিন আল উন সোমবাল্লা দিন আল এরপরে যে ভালো ব্যক্তি সে দাঁড়াবে তারপরে যা ভালো ব্যক্তি সে দাঁড়াবে এটা তখন যখন না একই সঙ্গে দাঁড়ানোর নিয়ম তবে ইমামের পিছনে জায়গাটা জ্ঞানীম্যান ব্যক্তির জন্য রাখা দরকার কিন্তু সাধারণত মুসল্লিদের জন্য যেটা বলা হয়েছে সেটা হলেই যে সে মুসল্লি মসজিদে যে প্রথমে যেই জায়গায় জায়গা পাবে সেখানেই বসবে এবং সেখানে এটাও নিষেধ করা হয়েছে যে কোনো জায়গা নির্দিষ্ট করে যায় নামাজ বিষয়ে পরেও আসব তাও সেখানেই দাঁড়াবো এটা ঠিক না কিন্তু এমন কিছু লোক থাকা দরকার যারা কাছে তাদের দাঁড়ানো দরকার فَتَفَرَّقَ فَأَتَى مُحَيِّصَهُ الى عبدالله بن سهل ابو يحيى ابو محمد جاننام سهل بن ابو حثم تيني بولين جاننام سهل بن ابو حثم انطلق عبدالله بن سهل ومحيِّص بن مسعود الى خيبار عبدالله بن سهل ابو بن مسعود دو جن بكتی خيبار وهي يوم اي دن سلحون بس شدين سلح ويگه ফ আতা ইলা আবদুল্লা বিন সাহাল তো মহাইয়েসা ব্যক্তি সে আবদুল্লা বিন সাহালের কাছে আসলো কহুয়াতা শাহাতুফি দামিহি কাত তো দেখলো যে আবদুল্লা বিন সাহাল সেখানে মক্তুল হয়ে রয়েছে। তাকে সেখানে শহীদ করে দেওয়া হয়েছে শহীদ অবস্থায় রক্তাক্ত শরীর নিয়ে সেখানে পড়ে আছে হচ্ছে ফা দাফানাহু তারা তাকে সেখান থেকে তুলে নিয়ে তাকে দাফন করলো। সুম্মা কাদিম আল মদিনাত এরপরে তারা মদিনা চলে আসলো ফানতালাক আব্দুর রহমান বিন সাহাদ ও মহাইয়েসা ও হওয়াইয়েসা ইবনামা সৌদ বলছেন এটা একটা ঘটনা কিন্তু মূলত এখানে হাদিসটা নিয়ে আসছে কেন বলছেন এর পরে আব্দুর রহমান বিন সাহাল যেটা নাকি আবদুল্লার ভাই এবং মহাইয়েসা এবং হওয়াইয়েসা এর তিন জন মিলে আল্লাহ নবীর নিকটে আসলেন ফাদহাব আব্দুর রহমান ইয়াতাল্লাম তো আব্দুর রহমান যে ছোট ছিল সে আল্লা নবীর সামনে বলা শুরু করলো তো বড় আছে সে বলু না যে বড় আছে কথা বলবে তখন ছোটরা না বলে বলদেরকে দেওয়া দরকার কারণ বলরা বুঝবে কার কি সম্মান কথা বলতে গিয়ে তার যে ভারসাম্য রাখা দরকার সেটা সে বুঝবে ছোট বাচ্চার অত জ্ঞান নেই বহু আহাদাসুল কমাতা ফাতাকাল্লামা আবার সে ছিল আহদাসুল কম সবচেয়ে ছোট ছিল ফাসা চুপ হয়ে গেল ফাতাকাল্লামা এবং তারা দুজন তখন কথা বলা শুরু করলো ফা আল্লা বলছেন আতাহিফুনা কাতালাকুম তো আল্লাহ নবী বললেন তোমরা কি শপথ করতে পারবে এবং হত্যাকারী হতে দাবি আদায় করতে পারবে আল্লাহ নবী যখন এ কথা শুনলেন তখন তাদেরকে বললেন যে তোমরা শপথ করো যে হত্যা করেছে তা হত্যাকারীর কাছ থেকে হত্যার বদলা নিব তো মূলত এখানে কাদ্দামাহু ফি রওয়াহুল বুখারি জাবে রাজিয়াল তিনি বলেন উহুদের মাঠে যে যুদ্ধ হয়েছিল সেখানে প্রায় সত্তর জন একরাম শহীদ হয়ে যান তো ওদেরকে যখন কবর দেওয়া শুরু করেছে তো একই কবরে একাধিক লোক কবর দিতে হচ্ছে কারণ কবরের সংখ্যা কম মানুষের সংখ্যা বেশি সত্তর জন মানুষকে কবরে রাখতে হবে তো সেখানে প্রশ্ন আসলো যে আমরা কেবলের দিকে হয়ে প্রথমে রাখতে হবে প্রথম যে প্রথম কার লাশটা কবরে রাখবো তো আল্লাহ নবী ইসালাম বললেন যে তোমরা দেখো আকসারু আখদানিল কোরআন যে কার কাছে কোরআন বেশি ছিল কোরআন বেশি জানতো যে কোরআন বেশি জানতো তাকে প্রথমে কবর রাখো তারপরে যতটুকু জানে তাকে রাখো তারপরে যে জানে তাকে রাখো তাহলে যে ব্যক্তি কোরআন পড়ে আল্লাহ নবী কি বলেছেন খাই রুকুম মানতা আল্লা কোরআনা ও আল্লাহ যে কোরআন পড়ে এবং পড়াই সে দুনিয়ার সবচেয়ে উত্তম ব্যক্তি ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার ইসলামিক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 Watch Little Wonders at their best. Bishoy Sheshura proti budbar raat 6:30 te Bangladesh তিনি যখন মিরাজে গেছিলেন তখন আল্লাহ রব আলিন তার সঙ্গে কথা বলেছিলেন যার সমস্ত জীবন অনুকরণীয় বললেন যে এসো তোমরা আমার কাছে একত্রিত হও देख रसुल्लाम जीवन शुक्रवार विंगे और विंगल দাজ্জালের কপালের উপরে মানে দাজ্জাল কাফের মানুষ বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে তার পিতাকে হত্যা করবে আমাদের অনেক লক্ষণ জানার জন্য দেখুন শাইখ আব্দুর রাজ্জাকের সাথে কিয়ামতের আলামত পরবর্তী অনুষ্ঠান পিস বাংলায় আলহামদুলিল্লাহ ওসালাতাম সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী ছোট্ট একটি বিরতির পর আবার আপনাদের সামনে ফিরে আসলাম সে ছিল আহ কোম সবচেয়ে ছোট ছিল চুপ হয়ে ফাতাকাল্লামা এবং তারা দুজন তখন কথা বলা শুরু করলো ফকিফনাকুম তো আল্লাহ নবী বললেন তোমরা কি শপথ করতে পারবে এবং হত্যাকারী হতে দাবি আদায় করতে পারবে আল্লাহ নবী যখন এ কথা শুনলেন তখন তাদেরকে বললেন যে তোমরা শপথ করো যে যে হত্যা করেছে তা হত্যাকারীর কাছ থেকে হত্যার বদলা নেবো তো মূলত এখানে হাদিস নিয়ে আসার উদ্দেশ্য হলো এই যে ছোট ছে কথা বলা শুরু করেছিল আল্লাহ নবী বললেন ছোটো নয় বড় কথা বলুক وعن جابر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يجمع بين الرجلين من قتل أحد يعني في القبر ثم يقول أيهما أكثر آخدا للقرآن فإذا أشير له إلى أحدهما قدمه في الأحد رواه البخاري جابر رضي الله عنه تنبولين أحد ماته جدو هي چلو شخاني براي شتر جل صحابة اكرام شيد ہوئي جان তো ওদেরকে যখন কবর দেওয়া শুরু করেছে তো একই কবরে একাধিক লোক কবর দিতে হচ্ছে কারণ কবরের সংখ্যা কম মানুষের সংখ্যা বেশি সত্তর জন মানুষকে কবরে রাখতে হবে তো সেখানেই প্রশ্ন আসলো যে আমরা কেবলে দিকে প্রথমে রাখতে হবে প্রথম যে প্রথম কার লাশটা কবরে রাখব। তো আল্লাহ নবী ইসলাম বললেন যে তোমরা দেখো আকসারু আখদানলিল কোরআন যে কার কাছে কোরআন বেশি ছিল কোরআন কে বেশি জানতো যে কোরআন বেশি জানতো তাকে প্রথমে কবরে রাখো তারপরে যতটুকু জানে তাকে রাখো তারপরে যে জানে তাকে রাখো তাহলে যে ব্যক্তি কোরআন পরে আল্লাহ মানতা আল্লাহ যে কোরআন পরে এবং পড়াই সে দুনিয়ার সবচেয়ে উত্তম ব্যক্তি তাহলে যে কোরআন পরে পড়াই দুনিয়াতেও তার সম্মান যেহেতু তাকে এমতে আগে দাও কবরেও সম্মান যে লাশ রাখার সময় প্রথমে কার লাশ রাখো যার কাছে কোরআন আছে। যে আমতে দিনিও এ কোরআন ওয়াদের সম্মান আল্লাহ তাআলা আলাদা সম্মান দিবেন কি সম্মান দিবেন ইউকালুল সাহিবিল কোরআন ইকরা ওয়ারতা আল্লাহ তাআলা কি কোরআন শিক্ষা দিয়েছে কোরআন হেفظ করেছে বলবে ইকরা ওয়ারতা পড়ো আর চরো এক আয়াত পড়ো একটা সারি চরো ওয়া রতিল কামা কুনতা তুরতিলু ফি দুনিয়া ফা ইননা মানzilাকা ইনদা আখিরি আয়াতিন তকরাউহা তোমার শেষ ঠিকানা কোথায় তোমার শেষ আয়াত আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা النبي صلى قال <سؤال> اراني في المنام তিনি বললেন আল্লাহ রসি বলেছেন আমি স্বপ্ন দেখলাম যে আমি মেসওয়াক করছি আল্লাহ রাম বললেন আমি স্বপ্ন দেখলাম কি করছি মেসওয়াক করছি আজ ফাজা আনি আমার নয় দুজন ব্যক্তি আসলো ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি আহাদুহুমা আকবর মিনাল আখার একজন ছিল ছোট আর একজন ছিল বড় ফানা আল তুল মেসোয়াকাল আসগার আমি ঘুমের মধ্যেই মেসোয়টি যে ছোট তাকে দিলাম ফাকিল আলী তো আমাকে বলা হলো কাবির ছোট জনকে দিও না যে বড় তাকে দেবা মুসলিম। তারপরে যে বড় ছিল তাকে দেওয়া হলো তো যেহেতু অধ্যায় এবং হেডিং যেটা যে বিষয়ে ইমাম নবাব রহম হাদিসগুলো নিয়ে আসছেন এক একটা অধ্যায় যেই অধ্যায় যে হাদিসের দরকার সেই হাদিসে তো নিয়ে আসবেন তো উনি বলছেন যেহেতু बड़ तेत बड़ से आगे आसुक तो देखा गाड़ी चलाफे करते अनेक समय देखा चे बस बसी मानुष पड़े उठे दाड़ी थके बस छोटा बसे ठीक से आगे आर्क बसि क्योंकि आल्लाबूल माल्ला मेरा हम सा যে আমার ছোটদের প্রতি দয়া না করে এবং আমাদের সম্মান না করে তিনি বলেন রসুলাম বলেছেন যে আল্লাহকে সম্মান করার নেই একজন মুসলিম বৃদ্ধকে সম্মান করা অর্থাৎ কোন মুসলিম ব্যক্তি বয়স্ক বুড়ো ব্যক্তি তাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান সমানকে পড়ে এবং পড়ায় কোরআনের হাফেজ কোরআনের উপর আমলকারী তবে সেটা নেয় বাড়াবাড়ি করে না বাড়াবাড়ি করে না ওয়াল জাফি আনহু এবং কোরআন যেভাবে আমল করতে বলেছে সে আমল থেকে পিছিয়ে আসে না কোরআনের উপর আমলও সে ছেড়ে দেয় না বলছেন ওয়া ইকরাম ও দিস সুলতান ইল মুখসতি এবং কোনো ইনসাফকারী বাদশাহকে সম্মান করাটাও আল্লাহর সম্মান করা নেই তার অথ এই যে কোনো বয়স্ক ব্যক্তি বৃদ্ধ ব্যক্তি তাকে যদি কেউ সম্মান করি আমরা তাহলে আমরা যেন আল্লাহকে সম্মান করলাম একজন কোরআনের হাফেজ কোরআনের উপর আমলকারী কোরআনের তাফসির জানে কোরআনের জ্ঞান তার কাছে বেশি আছে তাকে সম্মান করার অর্থ হলেই আল্লাহকে সম্মান করা এবং ঠিক তেমনি এমন কোন ন্যায় পরায়ন রাজা বাদশাহ যার কাছে ইনসাফ আছে তাকে সম্মান করা আল্লাহকে সম্মান করা নেই ওহান আমি রসুলনা একটু আগে যে হাদিসটা বলেছি যে অমর বিনোয় তিনি তার বাপ থেকে বর্ণনা করেন তিনি ব্যক্তি আমাদের ছোট কারো উপর দয়া না করে এবং আমাদের বড় যারা আছে এদেরকে যারা সম্মান যদি না করে ফালাই সামিন্না সে আমার দলের অন্তর্ভুক্ত নয় মানুষ যার যেরকম মর্যাদা যার যেরকম সম্মান তাকে সেরকম সম্মান দিতে হবে আল্লাপাক কাউকে বড় বানায় কাউকে ছোট কাউকে বেশি সম্মানিত বানাচ্ছেন কাউকে কম সম্মানী তো যাকে যে সম্মান আল্লাপাক দিয়েছেন সে সম্মান আমাকে তাকে করতে হবে ওয়ান ইবন আব্বাসমা বিন হেসেন্লাহ আলী ইবন আখি আলহ আলহিন কয়েস এর কাছে তার চাচা এসেছিল ওয়না বিন হেসেন বলছিল যে ভাতিজা তোমার সাথে তো অমরের বড় গুট সম্পর্ক এবং তুমি তার নিকটের ব্যক্তি তো ওনাকে সুপারিশ করে ওনার সাথে একদিন আমাদের একটু সাক্ষাৎ করে দাও তো তখন বিল কায়েস বললেন ঠিক আছে আমি ব্যবস্থা করে দেব ওরা যে বললেন যে এ ব্যাপার আমার চাচা আসছে সে আপনার সঙ্গে বসে কথা বলতে চাই তো উনি আসার অনুমতি দিলেন তো সে যখন সেখানে এসে বসল তারা বলল ই আবন আল্লা খত্তাপ ফল হিমাত খত্তাপ হ্যাঁ আল্লাহর কসম যে আপনি তো আমাদের বেশি দেন না যা দেন কম দেন ওলা ফিনা বিল আদল এবং আপনি আমাদের মাঝে ইনসাফও প্রতিষ্ঠিত করেন না তো তখন অমরাজিত হয়ে গেলেন এবং তিনি চাচ্ছিলেন তাকে মারধর করার জন্য তো সেই মুহূর্তে আলহর বিন কয়েস তিনি বলেন আল্লাহ তালা তা নবীকে বলেছেন খুদিলিম যে আপনি মানুষদেরকে ক্ষমা করা শিখুন বিল বিফি এবং সৎ ভালো কথা বলুন ও আিদ আনিল জাহিলিন এবং যারা মূর্খ আছে তাদেরকে আপনি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেন্লাহিমা যা বাজা অমর হইনা তালাহা আলিহি বলছেন এই আয়াত যখন অমর শুনেছেন অমরাজুত শোনার পর উনি আর কোনো রকম অ্যাকশান নেওয়ার জন্য তাকে শাস্তি দেওয়ার জন্য একটু উনি আগে বাড়লেন না তো এই হাদিস এখানে নিয়ে এসে এটা বোঝাতে চাচ্ছেন যে সম্মানিত ব্যক্তিকে সম্মান করতে হবে অসম্মানই করা এটা না যায়জ ঠিক নয় এবং যদি কোনো ব্যক্তি এ ধরনের কোনো সময় কারোর সঙ্গে ব্যাধবি করেও বসে তো সেই ক্ষেত্রে তাকে অত্যন্ত ধৈর্যের সাথে সেটাকে সমাধান করতে হবে ওয়ানহ কুন্তু আল্লাহ আহ কালামানহু আবু সাঈদ সামুরা বিন জন্দুব তিনি বলেন আমি ছোট ছিলাম এবং আল্লাহ নবী স্লামের যুগে আমি ছোটবেলায় খেলতে খেলতেই কোরআনে আওয়াজ শুনে শুনে আমি মুগস্থ বেশি করতাম তো পরবর্তীতে দেখলাম যে আমি সেই কোরআনের আয়াতগুলি পড়তে চাই হাদিসগুলি আমি পড়তে চাই কিন্তু দেখি আমার চাইতে বয়সে কেউ যদি বেশি থাকে তাহলে আমি সেই হাদিসটা সেখানে পড়তাম না কোরআনের আয় সেখানেই পড়তাম না মনে করতাম যে উনি বড় উনি সেখানেই পড়ুক সম্মান করতাম সম্মান তো শ্রোতাও দর্শক মণ্ডলী এই হাদিসের সাথেই আলেমদের সম্মান এবং তাদের মর্যাদা এবং যারা বয়সে বড় তাদেরকে সম্মান করার ক্ষেত্রে যে আলোচনা ছিল এটা এখানেই শেষ হয়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদের সকলকে আমুল করার তফিব দান করুন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামাইকুম রহমতুল برت بیت এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে یا ایها الذين امنوا انفقوا مما رزقناكم من قبل ان یاتی یوم لا بیع فیه ولا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 जका तो दाम अर्थ पाठातेन बैंक छाचल्लिस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 शुदू आल्लाह हो उपासना चार्नाथ सबके बड़ नियमत होल्लाबुल आलिम दर्शन लाभ कुरान आदेशर क्यों चलते प्रति रविवार रत साढ़े दस टाय बांगलेश रसटाय भारत पीस टी बांगल्